আমরা অনেকে সমাজের মধ্যে যারা বিবাহ করতে উৎসাহী অনেকে বিবাহ করতে যাচ্ছেন কিন্তু কিভাবে তার স্ত্রী চয়ন করবেন ভবিষ্যতের স্ত্রী সেই চিন্তা অনেকের অনেক যেন তেন নিজের মানে কিছু ভোগ বলা সে চিন্তা করি সুন্দরীকে প্রাধান্য দিয়ে ধনী ফ্যামিলির প্রাধান্য দিয়ে অনেক সময় ঝামেলা পড়ে থাকেন কিন্তু শরীয়দের দিক নির্দেশ যদি একজন সঠিকভাবে মানে এই ক্ষেত্রে নিজের হ্যাঁ হবু স্ত্রী চয়ন করার ক্ষেত্রে তাইলে ইনশাল্লাহ সে জীবনে সফল হবে এই কারণে স্ত্রী চয়নের ক্ষেত্রে শরীয়তে দৃষ্টিকোণ আমাদের অবশ্যই জানা দরকার এই ক্ষেত্রে আমরা বলবের দৃষ্টিকোণ হচ্ছে যে স্ত্রী চয়নের ক্ষেত্রে যেটাকে প্রাধান্য দিবে সেটা হচ্ছে তার ধার্মিকতার ব্যাপার যে একটা মেয়ে সে ধার্মিক কিনা সে সৎ কিনা সেটাকে অগ্রাধিকার দিবে পাশাপাশি অন্য কিছু গুণকেও সে পাশাপাশি রাখতে পারে কিন্তু সেটাকে অগ্রাধিকার দিবে না যেমন আপনার উচ্চবংশীয় হওয়া এবং এইভাবে আপনার পাশাপাশি সুন্দরী হওয়া এবং অর্থশালী হওয়া এগুলোর যদি সমন্বয় করা সম্ভব হয় কোনো একটা সবগুলো তো একসাথে সমন্বয় করা যাবে না কিন্তু ধর্মের পাশাপাশি যদি সুন্দরী হয়ে থাকে ধর্মের পাশাপাশি যদি আর্থিক সংগতি থাকে তাতে কোনো সমস্যা নেই কিন্তু কখনো প্রথমটাকে জলাঞ্জলি দিয়ে কখনো হ্যাঁ পরের ধারণ করা সেটা নিজের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে বরং কোন কোন হাদিস থেকে এটা বোঝা যায় কেউ যদি ধার্মিকতা ছাড়া অন্য গুণের কারণে হ্যাঁ যদি অন্য সৌন্দর্যের কারণে আর্থিক সংগতির কারণে কারণে যদি বিয়ে করে থাকে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় সেগুলো তার বিরুদ্ধে ব্যবহৃত হয়ে থাকে আমরা অনেক আমাদের জীবনে দেখেছি অনেকে প্রভাবশালী দেখে হ্যাঁ যে বংশীয় প্রভাবশালী দেখে বিয়ে করেছে এক জায়গায় পরবর্তীতে তার প্রভাবটা বৈবাহিক জটিলতার কারণে তাদের প্রভাবটা তার বিরুদ্ধে মানে খাটিয়েছে তারা সুতরাং হিতে বিপরীত হয়ে দাঁড়ায় অনেক সময় শুধু সুন্দরীর দেখে বিয়ে করেছে অন্য কিছু খেয়াল করেনি পরবর্তীতে দেখে যায় এই সুন্দরটায় সুন্দরটায় কাল হয়ে দাঁড়িয়েছে এমন অনেককে শোনা যায় যে এত সুন্দরী মেয়ে তারপরেও তার সে দেখতে পারে না আমাদের এলাকায় একজনে খুব সুন্দরী করেছে স্ত্রীর সাথে ঝগড়া হয় সে বলে একটা গাছের যদি বাকল খোলা হয় ওটাকেও তো সাদা সুন্দরের সুন্দর দেখা যায় তোর সুন্দর ওই রকম কোনো ফায়দা নেই সুন্দর দিয়ে যদি অন্য গুণ না থাকে তাহলে সুন্দরের কোন ফায়দা নেই যদি সুন্দরের পাশাপাশি তার চরিত্র খারাপ হয় তার আপনার ব্যবহার আচার যদি খারাপ হয় তাহলে সেই সুন্দরের কোন মূল্য নেই এই কারণে প্রথম জিনিস মানুষকে করবে এবং তার চরিত্রকে আপনার একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে সেটা ধার্মিকতা একমাত্র ধার্মিকতাই মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে হ্যাঁ তাকে নিয়ন্ত্রণে রাখতে পারে তার অন্যান্য গুণাবলী থাকলেও তাকে অহংকার থেকে দূরে রাখতে পারে এই কারণে একটা ঘটনা বলি এক আপনার অসুন্দর ছিল কিন্তু বউটা পেয়েছে অনেক লম্বা সুন্দরী হ্যাঁ ধার্মিক এক মেয়ে তো তার এক বন্ধু তাকে পটিয়ে পটানোর চেষ্টা করেছে সে ওকে বলতে চাচ্ছিল যে তুমি কিভাবে তুমি কি দেখি আমার বন্ধুকে বিয়ে করলে হুম তোমার মতো অনেক সম্মান করতাম সে তো তোমাকে ওইভাবে সম্মান করে না হ্যাঁ কিন্তু স্ত্রী যদি ধার্মিকে হয় দেখেন তাকে এরকম ভাবে পটানো সহজ নয় হ্যাঁ সে রক্ষা পেয়ে গেছে তার হাত থেকে সে ওকে বলল যে তুমি বুঝতে পারো না এই ব্যাপারটা হয়তো বা হম আমি আমি কোন অপরাধ করে ফেলেছি যার দরুন আল্লাহ আমার উপর না খোঁশ হয়েছেন এই কারণে আমার ভাগ্যে তার মতো ব্যক্তিকে জুটিয়ে দিয়েছেন অথবা তার বিপরীত হতে পারে হয়তো হয়তোবা যদি তুমি তার উপরে বাহ্যিক কোন গুণ না দেখতে পারো কিন্তু হইতে পারে এমন কোন আমল করে ফেলেছে কখনো লুকাইত ভাবে আল্লাহর সাথে সে প্রেস হতে পেরেছে আল্লাহ খুশি আমার মতো স্ত্রীকে মিলিয়ে দিয়েছে সুতরাং তাকে আর মানে পদ করতে পারেনি তাইলে ধার্মিক যদি হয়ে থাকে তার অন্য গুণ তাকে পদ করতে পারে না সুন্দরী সে মনে করতে পারত যদি ধার্মিক না হতো তাইলে পদ করে দিতে পারত সে বুঝতো যে আসলেই তো আমি সুন্দরী সুত্রং এর কাছে পড়ে থাকব কেন যে আমাকে কদর করবে তার কাছে চলে যাব সুতরাং ধার্মিকতার গুরুত্ব অবশ্যই দিতে হবে এই ব্যাপারে রসুল আকরমসলামের সেই প্রসিদ্ধ হাদিস যেটা আবহুরারা দিল রাজনৈতিক বর্ণিত সেই হাদিসটুকু আমরা বলছি মানুষ আপনার কোন মহিলাকে বিয়ে করে থাকে এটা বিয়ে করতে বাধ্য সেটা হম নয় রসুল আকরমের পরামর্শ কিন্তু হাদিসের শেষে আসবে কেউ অনেকে বলে থাকেন যে চারটে দেখি চারটে গুণ দেখি বিয়ে করতে বলা হয়েছে না না সাধারণত বিয়ে করে থাকে সেটা বলা হয়েছে কিন্তু কোনটা প্রায়োরিটি দিবে সেটা রসুল ইসলাম হাদিসের শেষে বললেন রসুল বললেন সাধারণত বিয়ে স্বাদী হয়ে থাকে একটা সেমা আপনার মেয়ের আপনার সম্পদ দেখে যে তার বাপের ওডাল সম্পদ আছে যারা ধার্মিক ধার্মিকতার গুরুত্ব দিয়ে থাকেন তাইলে রসুল আকরাম চারটে গুণের কথা বলেছেন অনেকে আপনার অর্থের দিকটা বেশি প্রাধান্য দিয়ে থাকেন এই কারণে অর্থের কথা আগে বলা হয়েছে অনেকেই বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন এই কারণে বংশের কথা আগে বলা হয়েছে কারণ আরব দেশে বংশের গুরুত্ব দেওয়া হয় এরকম তিন নম্বরে বলা হয়েছে সৌন্দর্যের কথা যদিও বর্তমানে আমাদের দেশে আপনার অর্থের গুরুত্ব বেড়ে গেছে বংশের চাইতেও সৌন্দর্যের গুরুত্ব বেড়ে গেছে কিন্তু সেই যুগের হিসাবে রসুল ইসলাম এইভাবে বলেছেন আর ধার্মিকতার দিকে চিন্তা করে অনেক কম মানুষের বিয়ে করে থাকে বলেছেন রসুল কিন্তু অবশ্যই ধার্মিকতাকে অগ্রাধিকার দিবে তাহলে কিন্তু তুমি সফল হবে এটাই হচ্ছে আসল কথা সুতরাং সফলতা যদি চাই আমরা আমাদের বৈবাহিক জীবনে তাহলে ধার্মিকতাকে অগ্রাধিকার দিতে হবে যদি এর পাশাপাশি অন্য গুণ থাকে কারণে সেগুলো তার পথ কারণ হবে না নতুবে কিন্তু আপনার বিশেষ ধ্বংসের কারণ হবে ফ্যামিলি টি কেন অসম্ভব হয়ে পড়বে এই হাদিসটা বুখারের মধ্যে এসেছে পাঁচ নম্বর হাদিস মুসলিমের মধ্যে এসেছে নম্বর হাদিস এরকম ভাবে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করতে হবে এবং এটাকে জয়নের ভিত্তি মনে করতে হবে আর এর পাশাপাশি যদি অন্যটা এমনিতেই এসে যায় তাহলে কোনো সমস্যা নেই আরেকটা দিক আমরা লক্ষ্য করবো আরেকটা হাদিস থেকে আমরা বুঝি সেটা হচ্ছে বিবের মেয়ে চয়ন করতে গেলে হুম হম আরেকটা জিনিস খেয়াল করব যে সন্তান হয় কিনা এই ফ্যামিলিতে আপনার সন্তান বেশি হয় কিনা সেটা দেখব হুম সেটা আগেই বলছিলাম সেটা হচ্ছে তার মার সন্তান দেখে তার বন্ধের সন্তান দেখে হ্যাঁ তার খালাদের সন্তান দেখে আন্দাজ করা যাবে যে এই এদের কি সন্তান বেশি হয় হুম সুতরাং এই দিকে খেয়াল করে এবং তারা স্বামীকে কতটুকু ভালোবাসে সেই দিকে খেয়াল করে আপনার বিয়ে করার দিকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে হম সেই ব্যাপারটা খেয়াল রাখতে বলা হয়েছে রসুল আকরম স্বামীকে এবং চয়ন করো কারণ আমি অন্য সাথে আমার দিন তোমাদেরকে নিয়ে তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি গর্ব করব এই হাদিসটা ইতিপূর্বে আমরা বলেছি আর এটা কিভাবে জানবেন সেটাও বলেছি যে আপনার তার মাথা পিতার সম্পর্ক দেখে তার বন্ধের বন্ধের স্বামীর সাথে সম্পর্ক দেখি হ্যাঁ এগুলো দেখে আপনি বুঝবেন স্বামীকে সে স্বামীর সাথে তার আচরণ ভালো কিনা এবং তার বাচ্চা অগ্রাধিকার দিয়েছেন সেটা হচ্ছে সাধারণত পত্রিকা বিয়ে করার ক্ষেত্রে কুমারী মেয়েকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে হম তাতে করে আপনার ভালোবাসা হ্যাঁ আপনার ভালো পাওয়া যাবে হম এবং সুখময় জীবন হবে রসুল আক্রম সাহাজকে বললেন হজরত যাবেন কি করলো এক হ্যাঁ আপনার বিবাহিত মেয়েকে বিয়ে করে বসলো তখন সে তোমার সাথে খেলতামাশা করত। মানে জীবনটা খুব মানে সুখের স্বাচ্ছন্দ্যময় হত কারণ যে অন্যের সাথে কখনো অন্য পুরুষের সাথে সে সময় দেয়নি তার জীবনে প্রথম পুরুষ তাইলে তাকে ওইরকম ভালোবাসা দিবে তার সাথে সে मजाक कर स्वाचंद जीवन जापन करेंगे वास्तव में कमारी पा एक मुश्किल हो गए बर्तमान फसा देखा जाए ठीक तरह सत्य शेष्टर कारण एक ही अवस्था शेष पर शांति पा जाए কারণ অন্য পুরুষের সাথে সাথে হ্যাঁ বাস্তবে জীবনযাপন করিয়ে ফেলেছে এই কারণে ঝামেলাটা বেড়ে যায় হম এই কারণে বাস্তব কুমারী খুঁজতে হবে ধার্মিতকে অগ্রাধিকার দিতে হবে তবে যদি কোনো মানুষের যদি অন্য কোন স্বার্থের ব্যাপার থাকে যে কোন মহিলা নেককার মহিলা তার স্বামী মারা গেছে বাচ্চা কাচ্ছা থাকে সে বাচ্চার মর্ম বুঝবে তাইলে কোন সমস্যা নেই যেরকম হজরত জাফের করেছিলেন এবং উত্তরে বলেছিলেন হজরত জাফের যে তার বোন ছিল তার বাপ মারা গেছে সুতরাং তাদেরকে যেন দেখবাল করতে পারে এই জন্য তিনি বিবাহিত মেয়েকে বিয়ে করেছেন স্বামী हरा की ोण्राधिक दी ना लेकर कमेरिक देवा भलो कथा पशी क्यों देखते हैं बोझा जाए सूंदर गुरुत्व आगे अग्राधिकार दे अग्राधिकार दी धार्मिकता के पास रखार चेस्टा करते भलो तल जन्मे चो निजे साधुता के मुश्किल अर्थे ग कारण बर्तमान दरकार फिटनारा तक समय বিবার কেন মুশকিল হয়ে যেতে পারে কিন্তু যদি অন্য কোন গুণ থাকে যে গুণের দিকে আপনি দৃষ্টি দিয়ে শিক্ষা দিককে ইত্যাদির দিকে যদি গুরুত্ব দিয়ে আপনি বিয়ে করেন আগে থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এটা দিকে বিয়ে করেছেন আপনার এটা দরকার সুতরাং কেউ বিয়ের সময় এক সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে এটার জন্য আফসোস করবেন সেটা করার দরকার নেই এই কারণে আমরা বলবো যারা বিবাহ করতে যাবেন এই ক্ষেত্রে একটা পরামর্শ আপনার কোন জিনিসটা বেশি দরকার ধার্মিকতার পাশাপাশি হাত ছাড়া করা যাবে না সেটা এক নম্বর শর্ত যেটা রসুল নিজের হ্যাঁ আপনার সাংসারিক জীবনের স্থিতিশীলতার জন্য গুরুত্ব দিয়েছেন ধর্মিকতাকে সেটাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি আমরা দেখবো যে কোনটা আমার ধার্মিকতার পাশাপাশি বেশি দরকার আমার কি একটা শিক্ষিতা শিক্ষা দিককে আছে এমন মেয়ের বেশি সরকার আমার ফ্যামিলিতে আমাদের বারসাম্য ফ্যামিলিগত বারসাম্য টিকানোর জন্য আমার হোক সেটা এমন হয় যে না আমার তো শিক্ষিত দরকার নেই হ্যাঁ আমি বরং ধার্মিকতার পাশাপাশি সৌন্দর্যটাকে অগ্রাধিকার দিব কারণ আমি নিজে অসুন্দর সুন্দরী হইলে আমার সেদিকে মন থাকবে এই জন্য সুতরাং আপনার যেটা দরকার হয় আপনি ওইভাবে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করবেন পরবর্তীতে আবার যাবেন না বুঝিয়ে শুনে আপনি সিদ্ধান্ত নেবেন এই কারণে দয়া জন্ম নেওয়ার পরেও আসে তার ছেলে উঠে বললেন যে আমাদের জন্ম নেওয়ার আগে আমাদের উপর কি দয়া করলেন আমরা তো দুনিয়াতে আসিনি তখন তিনি বলছিলেন দেখো আমি যেন বিয়ে করতে পারতাম কারণ আমি রাজবংশের ছেলে কিন্তু আমি তা করিনি আমি অনেক চেষ্টা করেছি তোমাদের জন্য এমন একটা মাকে চয়ন করতে যে তোমাদের জন্য আদর্শবতী মহিলা হবে যাকে নিয়ে তোমরা গর্ব করতে পারবে সুতরাং আমি অবশ্যই আমার ছেলে সন্তানের ভবিষ্যৎ দেখব কোন কোন রকমের ধার্মিকতার পাশাপাশি কোনটাকে প্রাধান্য দিলে আমার সুবিধা হবে সেটা অবশ্যই দেওয়া দরকার এই ব্যাপারে ইমাম মাহমদ রহমতুল্লাহ ঘটনা বলে রাখি তা তিনি তো ছোটবেলায় বা ফারিয়েছেন যখন তিনি বয়স তার হয়েছে যুবক হয়ে উঠেছেন তখন তার খালাকে বলছিল যে আপনি আমার জন্য একটা মেয়ে দেখেন তখন তিনি খুঁজে দুইটা মেয়ে ঠিক করলেন এবং আইসে বললেন যে তোমার জন্য দুইটা মেয়ে দেখেছি একটা হয়েছে খুবই সুন্দরী এবং পাশাপাশি তার এমনি ধর্মকর্ম আছে চলন কিন্তু সুন্দরী মহিলা সেটা আরেকটা আছে যে এত সুন্দরী না কিন্তু সে খুবই ধার্মিক ধার্মিকা এবং তার অন্যান্য গুণ আছে গুণবতী মহিলা হ্যাঁ কিন্তু সে বেশি একটা সুন্দর না তখন তিনি বলছেন আমি সেটাকে প্রাধান্য দিব তিনি প্রাধান্য দিয়েছেন যেন তার ভবিষ্যৎ প্রজন্ম ভালো হয় এই কারণে তার ঘর থেকে জন্ম নিয়েছে তার ছেলে আব্দুল্লাহ যিনি তার সেই শিক্ষাগত যে জীবন সেটাকে সমৃদ্ধশালী করেছেন পরবর্তীতে তার কাজের সহযোগিতা আমরা বলবো আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন সেটা আগে চিন্তা করে ভেবে চিন্তে আপনি পদক্ষেপ নেবেন না হলে উল্টাপাল্টা পদক্ষেপ নিয়ে হঠাৎ করে পরবর্তীতে পস্তাইতে যাবেন না কারণ এটা এমন না যে খেলনার মতো যে কোনো সময় আপনি এটা নিয়ে আপনি রদ করতে এত সহজ না ব্যাপারটা অবশ্যই ঝামেলা কর এই কারণে সিদ্ধান্ত নিতে খুবই চিন্তার বিষয় আল্লাহ জন আমাদেরকে সঠিক স্ত্রী চয়নের ক্ষেত্রে হ্যাঁ তৌভিক দান করুন সেটা আমরা কামনা করব করবো বাসাল আলান বিনাম্মীজমাই